لا البدر علينا من ثنيات الوداع وجب الشكر আল্লাহ পুরা মখলুক সৃষ্টি করেছেন আর তার মধ্যে থেকে মানুষকে বাছাই করেছেন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আর মানুষের মধ্যে মানুষকে আল্লাহ বিভিন্ন করেছেন এই বংশগুলোর আল্লাহ বনি ইসমাইল কে শ্রেষ্ঠ বংশ হিসেবে করেছেন। বনি ইসমাইলের মধ্যে থেকে আল্লাহ বনী ইসমাইল কে বিভক্ত করেছেন অনেক গোত্র উপগোত্রে তার মধ্যে থেকে বনু কিনানাকে আল্লাহ তালা বাছাই করেছেন শ্রেষ্ঠ গোত্র হিসাবে আর বনু কিনানা থেকে বনু কিনানাকে আল্লাহ তালা বিভক্ত করেছেন অনেক গোত্র উপগোত্র শাখা প্রশাখায় তার মধ্যে থেকে আল্লাহ তালা কোরাইশদেরকে বাছাই করেছেন শ্রেষ্ঠ কম হিসাবে আর কোরাইশদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলিহিবকে আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক মুহম্মদ সাল্লু আলিহিবা সাল্লাম যাকে আল্লাহতালা মানুষের পথ প্রদর্শনের জন্য বাছাই করেছেন এবং তাকে তার মাধ্যমে পুরা মানব জাতিকে গাইড করেছেন এইজন্য জন্য আল্লাহতালা তার সঙ্গী বাছাই করার ক্ষেত্রেও একই পদ্ধতি এক করেছেন আল্লাহ তালা কোরআদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ একজন নারীকে বাছাই করেছেন যার ব্যাপারে রসলাম বলেছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চারজন নারী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত নারীদের মধ্যে যারা যে চারজন শ্রেষ্ঠ তার মধ্যে প্রথমকে প্রথম যান হচ্ছে মারিয়াম মিনতে ইমরান মারিয়াম মিনতে ইমরান যার ব্যাপারে কোরআন করিম এসেছে তাকে সিদ্দিকা বলে আল্লাহ তালা উপস্থাপন করেছেন মারিয়ামে আম্মা তাকে আল্লাহ তালেষ্ঠ নারী হিসাবে বাছাই করেছেন কোরআন তার সাক্ষী দ্বিতীয় হচ্ছেন খাদি জাবিনতে খাদিজাবিন্দিদ রাহু আনহা তৃতীয় তৃতীয় হচ্ছে ফাতেমিন্ত মোহাম্মদ ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহা মোহাম্মদ সাল্লা কন্যা চতুর্থ হচ্ছেন আসিয়া বিনতে মুজাহের আসিয়া বিনতে মুজাহের ফের স্ত্রী এই চারজন শ্রেষ্ঠ নারীর মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠতম হচ্ছেন খাদিজা বিনতে ফলিদ আল্লাহ তালা খাদিজা রাজি তাল্নাকেও জাহিলি জামানা থেকেই নিরাপদ রেখেছেন জাহিলিয় থেকে এবং জাহিলি জামানাতেও যেমন রসুল্লাহস্লামের নাম ছিল আল আমিন একইভাবে খাদিজা রাজি তাল আনহার নামও ছিল একজন স্বামীর বিয়ে হয় সেই স্বামীর এতেকালের পর দ্বিতীয় আরেজনের সাথে বিয়ে হয় তারপর তৃতীয় রসুল্লাহ সাল্লা সাথে বিয়ে হয় আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা আসতেছি আহ খাদিজা রাজিতা রসুল্লাহলাম যেমন রসুল্লাহ আসলামকে যেমন আল্লাহ তালা শ্রেষ্ঠ মাখলুক রেখেছেন এবং পরবর্তীতেও ইসলাম গ্রহণের ক্ষেত্রেও সর্বাগ্রে ছিলেন এবং ইসলাম গ্রহণের পর কিছুদিন পরে খাদিজা রাজুতাল আহার ব্যাপারে ওনার মর্যাদা এরকম ছিল যে আল্লাহ তালা জিব্রাহসালামকে পাঠিয়েছেন গা হেরার ভিতরে রসুল্লাহ আসলামের সাথে কথা বলছিলেন আর আসলাম এসে বলতেছেন কিছুক্ষণ পরে এক মহিলা আসবেন আপনার জন্য খাবার নিয়ে আল্লাহ তালা তাকে সালাম পাঠিয়েছেন আর আমি তার প্রতি সালাম প্রেরণ করছি আল্লাহ তালা যার প্রতি সালাম প্রেরণ করেন তার মর্যাদা নিঃসন্দেহে অনেক উঁচু এবং সাহাবিদের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার ব্যাপারে ব্যাপারে দ্বিমত পোষণ করার সুযোগ কম খাদিজার তালানহর প্রথম বিয়ে হয় আবুহালা হিন্দ নামে এক সম্ভ্রান্ত পুরুষের সাথে তারপর কিছুদিনের মধ্যে আবুহালার ইন্তকালের পরে খাদিজ রাদা রান্নার আবার বিয়ে হয় আতিক ইবনে আইজ নামে আরেকজন খুবই ধনী ব্যক্তির সাথে দুর্ভাগ্যবশত তিনিও খুব অল্প সময় ইন্তেকাল করেন অল্প বয়সে ইন্তেকাল করেন এবং তার ব্যাপক সম্পত্তি খাদি জারাদাতা রান্নার অধীনস্থ হয়ে যায় কারণ হচ্ছে আতিকের বাবা ছিল না এবং আতিকের ভাইও ছিল না এবং আতিকের কোনো সন্তান সন্ততিও ছিল না খাদিজার আনহার গর্ভেও তার কোনো ছেলে সন্তান হয়নি যার ফলে এই সম্পত্তি আতিকের বাবার দিকের পরিবারের কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না আবার খাদিজারাদিতাল আনহারও বাবা ইন্তেকাল করেছেন এই আতিকের বিয়ের আগেই আতিকের ইন্তেকালের আগেই এবং খাদি জারাদ আহার কোন ভাইও ছিল না আহ আরো বেশ সাধারণত সেই সময় মহিলাদেরকে কোন সম্পত্তির অধিকারী হিসেবে মর্যাদা দেওয়া হতো না কোন সম্পত্তি নারীরা পেত না কিন্তু খাদি জারাদ আনহা সৌভাগ্যবশত তার নিজের দিকের কোন পুরুষ ছিল না যে এই সম্পত্তি দাবি করতে পারে এবং তার স্বামীর দিকেও স্বামীর পরিবারের দিকেও কোন পুরুষ ছিল না যে এই সম্পত্তি দাবি করতে পারে ব্যাপক পরিমাণ সম্পত্তি খাদিজা রাজার আয়ত্তে হয় এইখানে কিছু বর্ণনা আছে আমরা রসুল্লাহ সাল্লামের বিয়ের ব্যাপারে কিছু বর্ণনা করেছি যেখানে বলা হয়েছে যে খাদিজা বিন তে খোয়াইলিদের বাবা খোয়াইলিদ খাদিজা রহার সাথে রসুল্লা সাল্লামকে বিয়ে দেয় কিন্তু বেশিরভাগ মহাদিস মতে এই হাদিসটা অগ্রহণযোগ্য কারণে কখনোই হাদিজের রাজে তাল আনহার অধীনস্থ হওয়ার কোন সুযোগ ছিল না আর এই হাদিসগুলির বর্ণনার ক্ষেত্রে রাবিদের কিছু গ্রহণযোগ্যতার অগ্রহণযোগ্যতার কারণে বেশিরভাগ মহাদ্দেশেনা এই হাদিসগুলিকে গ্রহণ করেনি। খাদিজা রাজিতাল আহা আরবে সম্ভ্রান্ত নারীদের মধ্যে একজন ছিলেন এবং খুবই বিখ্যাত নারী ছিলেন আর ধনাট্য হওয়ার কারণে তার প্রসার নামের প্রসার অনেক বিস্তৃত ছিল আর খাদিজ রাজিতালহাকে বিয়ের জন্য আরবে বিশেষ করে কোরাইশদের মধ্যে থেকে অনেক প্রস্তাব এসেছে কিন্তু খাদিজা রাজ আহা তার নিজের সমপর্যায়ের কাউকে না পাওয়ার কারণে দীর্ঘদিন অবিবাহিত অবস্থায় থাকেন আহ রসুল্লা সালাম আমরা এর আগে আলোচনা করেছিলাম রসুলের পেশা নিয়ে রসুলের প্রাথমিক পেশা ছিল প্রথম পেশা ছিল মেশ পালন আনহার বোনের মেশ পালন করতেন এবং একা এত মেশ পালন করা তার পক্ষে সম্ভব না যার ফলে তার সঙ্গে আরেকজন সঙ্গী ছিলেন তো একদিন খাদি জার আনহা তার বাড়িতে বেড়াতে আসেন এবং সেইটা ছিল বেতন নেওয়ার দিন যেদিন রসল্লা এবং সেই ব্যক্তি টাকা নেবেন এই মেষ পালনের পরিবর্তে যে টাকাটা দেওয়া হতো সেটা সেদিন দেওয়ার কথা ছিল তো রসল আসলাম নিজে সংকোচ বোধ করছিলেন আহ ওই মহিলার সামনে যাওয়ার ব্যাপারে তো তিনি খাদিজ আলাদার বোন বোনের কাছে তার সঙ্গীকে পাঠিয়ে দিলেন বলেন যে তুমি যখন তোমার টাকা চাইবে আমার টাকা হচ্ছে এ तो लोक जखे खदिजाजित बोर का टाइम चाहो खादर बोलें्मद क्या मुहम्मद, बोलें मुहम्मद बोले से मे सामने आसते लज्जात करते कथा शुने खदिजा रजा इंटरेस्टेड हन क्या ऐले क्या लोक ये समाज यह लोक खुजे पा खुबी मुश्किल আমরা জানি যে আইসার থেকে বর্ণিত বোখারের হাদিস আইসার তালা সেই জামানার নারী পুরুষের সম্পর্কের ব্যাপারটা একটা প্রকাশ করেছেন তিনি বলেন যে আরবে চার রকমের সম্পর্ক ছিল নারী পুরুষের কোরআশদের মধ্যে কোরাইশ না পুরো আরবে ওই সময়টায় চার রকমের সম্পর্ক ছিল নারীদের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে এক ছিল সাধারণ বিয়ে যেটা আমরা এখনো এখনো আছে আগেও ছিল সাধারণ বিয়ে রেজিস্টার্ড ম্যারেজ এবং পাবলিক ম্যারেজ এইটা দ্বিতীয় ছিল ছিল একটা স্বাভাবিক পেশা এবং এটা প্রকাশ্যে চলতো এবং প্রত্যেকটা পতিতা পাড়ার মধ্যে বা প্রতিতাদের যে সেন্টারগুলি থাকে সেগুলোর মধ্যে একটা করে পতাকা লাগানো থাকতো ওই পতাকা দেখে চেনা যেত যে এটা এই জায়গাতে প্রতিদাবৃত্তি হয় তো এটা ছিল প্রকাশ্য ব্যবসা এবং আরবের যাদের ক্রীত দাস ছিল মেয়ে ক্রীত দাস তারা এই মেয়ে কৃত দাসগুলিকে ব্যবহার করত এই প্রতিদাবৃত্তির জন্য এবং এখান থেকে পার ডে অথবা উইক পার মান্থ তারা এটা থেকে আর্নিং বুঝে নিত টাকা বুঝে নিত এটা ছিল তাদের ইনকামের একটা অন্যতম সোর্স অনেক ধনী থাকা সত্ত্বেও এখানে অনেক ধনী থাকা সত্ত্বেও আমরা কিছুক্ষণ পরে ইনশাল আলোচনা করব যে বায়তুল্লা নির্মাণের ক্ষেত্রে প্রচুর টাকা সত্ত্বেও বায়তুল্লা নির্মাণের জন্য হালাল টাকা খুঁজে পাওয়া মুশকিল ছিল কারণ বেশিরভাগ টাকা ছিল হারাম আর হারামের মধ্যে এটা ছিল অন্যতম যে মাধ্যমে অর্থ উপার্জন করা তৃতীয় যে সম্পর্কটা ছিল নারী পুরুষের মধ্যে সেটা ছিল পলি এন্ড্রি মানে হচ্ছে একজন নারী একাধিক শয্যা সঙ্গীকে গ্রহণ করতেন সেটা আপ টু টেন জনের মতো দশজন সর্বোচ্চ দশজন শয্যা সঙ্গে গ্রহণ করতেন এবং যদি সে গর্ভ গর্ভবতী হয় তখন সে এই দশজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বলতেন যে তুমি এই সন্তানের বাবা এবং সেই পুরুষকে এই সন্তানকে গ্রহণ করতে হতো এটা ছিল তাদের সামাজিক কালচার এবং এটা প্রকাশ্য একটা ব্যবস্থাপনা ছিল আর তৃতীয় যে ব্যবস্থা ছিল সেটা ছিল কোন পুরুষ স্বেচ্ছায় তার স্ত্রীকে চুর্থ চতুর্থ যে নারী পুরুষের সম্পর্ক সেটা ছিল কোন পুরুষ স্বেচ্ছায় তার নারীকে স্ত্রীকে কোন সম্ভ্রান্ত পরিবারের পুরুষের কাছে পাঠাতেন শয্যাসঙ্গী হিসাবে যাতে সে পুরুষের থেকে সে সম্ভ্রান্ত সন্তান গ্রহণ করতে পারে ওই নারী সম্ভ্রান্ত সন্তান গ্রহণ করতে পারে অর্থাৎ সম্ভ্রান্ত সন্তান গ্রহণ করার জন্য কোনো নিচু স্তরের লোক তার স্ত্রীকে আহ উচ্চ স্তরের কোন সমাজের উচ্চ স্তরের কোন ছেলের কাছে শয্যাসঙ্গী হিসাবে পাঠাতেন এই ছিল চারটা নারী পুরুষের সম্পর্ক যে সম্পর্কগুলি কোনোটাকেই ওই সমাজ খাটো করে বা নিচু করে বা ছোট করে বা এটাকে লজ্জাসকর বলে মনে করতো না তো এইরকম একটা অবস্থায় যেখানে জেনা ছিল খুবই খুবই সাধারণ একটা ঘটনা এবং সামাজিকভাবে স্বীকৃত একটা ঘটনা জেনা আর সেই জায়গাতে কোনো একজন পুরুষ যখন একজন নারীর সামনে আসতে সংকোচ করে তো এইটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয় বটে এবং যে কোনো নারী পছন্দ করবে এই ধরনের পুরুষকে নিজের সঙ্গী হিসাবে পেতে আমাদের এখনকার সমাজের অবস্থা যদি চিন্তা করেন এখনও আমাদের নারীরা যারা আছে তারা সেই ধরনের পুরুষকে পছন্দ করে না যদিও তাদের নিজেদের জীবনও যদি খুব খারাপ হয় এবং নিজেও যদি একাধিক সঙ্গীর সাথে জীবনযাপন করে থাকে অথবা সময় কাল মানে সময় কাটিয়ে থাকে তারপরেও সে পছন্দ করবে না এমন পুরুষকে যে একাধিক নারীর কাছে গমন করে বা নারী নারীর সাথে চলাফেরা করে তো এইটা একটা ফিতরাত আর আমাদের সমাজে এখন অবস্থাটা ঠিক আরবের মতোই সেই জামানার আরবের মতোই আমরা সভ্যতার দাবি করি আমাদের সভ্যতা চোদ্দশো বছর এগিয়ে গেছে বলে আমরা দাবি করি আর সেই চোদ্দশো বছরের পুরাতন সভ্যতাকে আমরা আসলে অপছন্দ করি অথচ সেই সময়ের সাথে আমাদের সময়ের খুব বেশি পার্থক্য আমরা দেখি না আমরা আমাদের এখানে বর্তমান জামানায় অ্যাডাল্ট্রি ফর্নিকেশন এবং আমাদের যে পতিতাবৃত্তি এটা সরকারিভাবে রেজিস্টার্ড এটা শুধু বাংলাদেশে না বিভিন্ন দেশে সরকারিভাবে রেজিস্টার্ড যৌনকর্মী হিসাবে এদেরকে আমরা চিনি এবং এদেরকে সরকারি একটা সীমাবদ্ধতার ভিতরে থেকে তারা তাদের বিজনেসগুলি চালায় এবং এইটা এটা খুব বেশি দণ্ডনীয় অপরাধনা সামাজিকভাবে এটাকে হয়তো মানুষ অপছন্দ করে কেউ কেউ কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা অপছন্দ নিয়ে কোনো কাজ না তো এটাকে আমরা রেকগনাইজ করি এটা পেশা হিসাবে ইউরোপ আমেরিকাতেও এটা একটা খুব রেকগনাইজড পেশা আর আমাদের এক নারী বহু পুরুষের সাথে গমন করা এটা শুধু পতিতাবৃত্তিদের মধ্যে না আমরা মানে আমরা আমাদের সমাজের অবস্থা একটু যদি খুব বেশি মাইক্রোস্কোপের নিচে যাওয়ার দরকার নেই খুব খোলা চোখেই দেখা যায় আমরা আসলে কোন অবস্থায় পৌঁছে গেছি তো যা বলছিলাম যে রসুল্লা সাল্লাহসাল্লামকে খাদিজা রাজা রসুল ইসলামের ব্যাপারে খাদিজা আহ আগ্রহ প্রকাশ করেন খোঁজ নেওয়ার চেষ্টা করেন তারপরে জানেন যে এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদার দিক থেকে অনেক উন্নত পর্যায়ে আছে এবং কখনোই তার দ্বারা কোনো কোন হয়নি। তো তিনি তাকে ব্যবসার জন্য নিজের ব্যবসার জন্য অফার করেন খাদি জারাদেতাল ব্যবসা কি ছিল খাদি জারাদ ব্যবসা ছিল ট্রেড অর্থাৎ আমরা আগে আলোচনা করেছিলাম যে মক্কার মূল ব্যবসা ছিল মক্কা থেকে সিরিয়ার দিকে শ্যামের দিকে মাল পাঠানো বা মাল ওইখান থেকে খরিদ করে নিয়ে আসা মক্কায় ওইটা বিক্রি করা আবার সেই মক্কা থেকে সেটা আবার ইয়েমেনের সানাহাতে যাওয়া সানা থেকে ওইটা আবার ফিরে নিয়ে আসা এই বিশাল রুটটা এই রুটটার মধ্যে সেন্টারে থাকছিল মক্কা তো মক্কা বছরের কিছু সময় শামের দিকে এবং কিছু সময় আহ ইয়েমেনের দিকে সানার দিকে মাল পাঠাতেন এবং খরিদ করে নিয়ে আসতেন তো বিশাল পরিমাণ অর্থ এই ব্যবসায় বিনিয়োগ করতেন তিনি তো ব্যাপক পরিমাণ পাঠাতেন সিরিয়াতে এবং দু একজন লোককে তার সঙ্গে ব্যবসায়িক পার্টনার হিসেবে গ্রহণ করতেন কিন্তু বেশিরভাগ সময় তিনি আসলে যতটুকু টাকা পাওয়ার কথা ছিল ব্যবসা থেকে লাভ ঠিক সেই পরিমাণ মুনাফা পেতেন না কারণ ব্যবসায়িক যারা পার্টনার তাদের মানে অসৎ সততার অভাবের কারণে তখন তার বয়স রসুল্লা সাল্লামের বয়স চব্বিশ পঁচিশ এরকম রসুল্লাহ তিনি তার ব্যবসার জন্য অফার দেন আহ আপনারা জানেন আপনাদের সাথে আলোচনা করেছিলাম আগে যে রসুলামের জামানায় ওই সময় কোরআশদের প্রধান ব্যবসা ছিল ট্রেডিং করা সেটা মক্কা থেকে শাম সিরিয়ার দিকে এবং মক্কা থেকে আবার ইয়েম সানার দিকে তো এই দুইটা অঞ্চলে তাদের ব্যবসায়ী কাফেলা যেতেন এবং আসতেন বাৎসরিকভাবে এবং এই বিশাল রুটের মাঝখানে ছিল মক্কা তো রসুল এর আগেও সিরিয়া গিয়েছেন একবার যখন রসুল্লাহাম বয়স ছিল মাত্র দশ তো আবু তালেব রসুলের চাচা যিনি রসুল্লাহ আসলামকে লালন পালন করেছেন তো তিনিও একই ব্যবসা করতেন যখন তিনি তার ব্যবসায়ী কাফেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তো শিশু মোহাম্মদ সাল্লাম তখন তার বয়স দশ আবু তালেবকে জড়িয়ে ধরেন এবং শক্তভাবে জড়িয়ে ধরেন তো আবু তালেব খুবই আবেগ আপ্লুত হয়ে যান এবং বলেন যে আমি এই বাচ্চা থেকে জুদা হব না এবং এই বাচ্চাকেও আমার থেকে জুদা হতে দিব না এই বাচ্চা আমার সাথে যাবে তো তিনি এই বাচ্চাকেও অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আসলামকেও সিরিয়ার দিকে নিয়ে যান তো সিরিয়া গিয়ে ওই কাফেলা একটা জায়গায় আশ্রয় নেয় বিশ্রামের জন্য এবং মোহাম্মদ সাহায্য দশ বছরের বাচ্চা একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম নেন তো ওই অঞ্চলে বুহাইরা নামে এক পাদ্রী ছিল খ্রিস্টান পাদ্রী তো তিনি সাধারণত জনবিচ্ছিন্ন ছিলেন কারো সাথে কথা বলতেন না কোনো আহ আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করতেন না একদমই নিজের মধ্যে আড়াল করে থাকতেন নিজেকে সবার লোকচক্ষের আড়ালে থাকতেন তিনি হঠাৎ করেই এই মোহাম্মদ সাল্লাহ আসলামের ব্যাপারে নোটিস করেন লক্ষ্য করেন যে এবং তিনি কোরাইশদের সাথে দীর্ঘ ঘটনা আমি সংক্ষেপে বলছি বোহাইরা কোরাইশদেরকে মেহমানদারি করেন এবং মোহাম্মদ সা্লা আসলামের ব্যাপারে খোঁজ নেন এবং আবু তালেবকে ডেকে নিয়ে আসেন ডেকে বলেন যে এই ছেলের বাবাকে আবু তালেব বলে আমি এর বাবা তো বহাইরা বলেন যে আপনার বাবা হতে পারেন না বল আবু তালেব জবাব দেন আবদুল্লা যাওয়ার পর আমি তাকে আমার সন্তানের মতো লালন পালন করি তখন বলে জি আপনি আবু তালেব বলেন যে আপনি কি করে জানলেন আমি ঠিক বলেছি বলেন যে এই গাছের নিচে ভাইরা বলেন এই গাছের নিচে নবীরা ছাড়া কেউ বিশ্রাম নেননি এবং আমি দেখেছি যে একখণ্ড মেঘ এই বাচ্চার উপর দিয়ে ছায়া দিয়ে আসছিল এবং এই বাচ্চা যখন আহ গাছের ছায়া যায় বসে তখন গাছ ঝুঁকে গিয়ে তাকে সেজ করে তো এগুলি নবী হওয়ার আলামত এবং আমার কাছে আমাদের কিতাবে এই বাচ্চার ব্যাপারে বর্ণনা এসেছে যে এই বাচ্চা ইয়তিম হবে আর আপনি যখন বলেছেন যে আপনি তার বাবা তখন আমি বুঝে ফেলেছি যে আপনি সত্য বলছেন না আর এখন যখন বলেন আপনার চাচা আমি বুঝলাম যে আপনি সত্য বলছেন তো এই বাচ্চার জন্য সামনে বিপদ আছে সামনে এবং রোমানরা এর জন্য এর ক্ষতি করে ফেলতে পারে আপনি বরং এই বাচ্চাকে আবার পাঠিয়ে আবু তালেব তার পরামর্শ গ্রহণ করেন এবং মোহাম্মদ সাল্লামকে এবং আরো দুইজন ছিল তার সঙ্গে আবু বকর এবং বেলাল রদিয়াল্লাহানহুকে সহায় মক্কায় পাঠিয়ে দেন এই ঘটনাটার মধ্যে কিছু সমস্যা আছে যে সমস্যার কারণে জাহাবি রাজি তালানো থেকে শুরু করে প্রখ্যাত মহাদিস হাদিসটাকে গ্রহণ করেননি তার প্রধান কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে মেয়ে ছায়া দিয়ে থাকে তবে তাকে ছায়ার জন্য গাছের নিচে যাওয়ার দরকার হয় না তারপরে তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে আবু বকর রাজি তালাহু রসুল্লাহ আসলামের চেয়ে দুই বছরের ছোট ছিলেন অর্থাৎ আট বছরের বাচ্চা আর এই আট বছরের বাচ্চা এবং বেলাল রাজি তালানোর কথা বলা হয়েছে তো বয়সের ব্যাপারে হিসাব করলে বেলাল না। তো এই জন্য এই ইমাম ঘটনাগুলিকে অন্যান্য অন্যান্য মহাদিসরা এটাকে গ্রহণ করেনি আর গ্রহণ না করার পিছনে আসলে এই ঘটনা মিলানোর ব্যাপারটা যে বড় ব্যাপার হচ্ছে এখানে তারা হাদিসের রাভিদের ব্যাপারে তাদের যোগ্যতার কারণে তারা এটাকে গ্রহণ করেনি কিন্তু আমরা এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তো খাদিজের রাজি তাল আহা রসুল্লাহলামকে যখন ব্যবসার ব্যাপারে প্রস্তাব দেন তখন বলেন আমি আমার কৃতদাস দাস মায়সারাকে আপনার সঙ্গে দিব মায়সারাকে আপনার সঙ্গে হিসেবে পাবেন আপনি এই পরিমাণ টাকা নিয়ে যান কাফেলার সাথে আপনি সিরিয়া যান সিরিয়া থেকে ওইখান থেকে যা যা সামান খরিদ করার দরকার আপনি কিনেন কিনে নিয়ে এসে এখানে বিক্রি করেন বা যে যে প্রক্রিয়া ছিল ব্যবসার সেই প্রক্রিয়া বলে দিলেন মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম এটাতে রাজি হলেন রাজি হয়ে তিনি তখন রসুল্লাহামের বয়স ২৪ কি ২৫ বছর আমরা জানি না আসলে বিয়ের কতদিন আগে থেকে ব্যবসা শুরু করেছেন ঠিক কত বছর ব্যবসাটা তিনি দেখছেন তো একটা আনুমানিক ২৪ থেকে পঁচিশ কারণ রসুল্লাহাম যখন বিয়ে করেন তখন তার বয়স পঁচিশ এটা সর্বসম্মতিক্রমে গৃহীত সিরিয়ায় ব্যাপক ব্যবসা করেন সিরিয়াতে সিরিয়া থেকে ফেরার সময় এখানেও ওই বিভিন্ন ঘটনা আছে যেখানে রসুলসলামের বাবার বর্ণনা আছে রসুলাম ওই গাছের নিচে মানে বিশ্রামের জন্য বসেছিলেন বুহাইরা যে অঞ্চলের কথা যেখানে দেখা হয়েছিল সেইখানে রসলাসাল্লাসম বিশ্রামের জন্য বসেছিলেন তারপর ফিরে আসার সময় তার উপর দিয়ে মেঘ খণ্ড তাকে ছায়া দিয়ে আসছিল এবং ফেরেস তারা তাকে দেখে উল্লাসিত হচ্ছিলেন এই ঘটনাগুলি কতটুকু সহি আল্লাহ ভালো জানেন তো রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন ব্যবসা করে ফিরে আসেন সাধারণত যে পরিমাণ লাভ হওয়ার কথা ছিল তার চেয়ে বরকতের কারণে অনেক বেশি লাভ হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে রসুলের সততার কারণে যতটুকু লাভ হয়েছে ঠিক যতটুকু আশা করেছিলেন তার চেয়ে অনেক অনেক অনেক বেশি মুনাফা এই সফরে অর্জন হয় আহ তো খাদি জারাজিত আহা রসুলামের এই সততা দেখে আরো বেশি মুগ্ধ হন তখন খাদিজার্দহা আমি আগে বলেছিলাম যে খাদি জারাজিতালাকে বিয়ের ব্যাপারে কোরআদের থেকে অনেক প্রস্তাব দিয়েছেন এবং রসুল্লা সাল্লাহ আসলামের দেখা আগেই ঘটনা কিন্তু খাদিজা রাজা বিয়ের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন না কারণ তিনি সেই ধরনের সৎ পুরুষ না যে ধরনের সৎ পুরুষ আসলে তিনি পছন্দ করেন তো রসুল্লাহ সাল্লাহ আসলামের ব্যাপারে তিনি এবার আগ্রহ প্রকাশ করেন এবং তার আত্মীয়কে খাদিজা রাজুতালার এক আত্মীয়াকে তিনি বলেন এবং সেই মহিলাই বলেন যে আমি এটা দায়িত্ব গ্রহণ করলাম তো তখন এই মহিলা রসুলামকে এসে বলেন যে আপনি বিয়ে কেন করছেন না রসুলাম বলছেন যে আমাকে বিয়ে করার মতো আমাকে কে বিয়ে করবে আমার তো কিছুই নাই অর্থাৎ তিনি আসলে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থা ছিলেন তো সেই জন্য আহ সৌজন্য কথাই বললেন যে আমাকে বিয়ে করবে কে আমি তো খুব দরিদ্র অবস্থা আছে তো বললেন যে যদি কোনো সম্ভ্রান্ত নারী আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় আর যদি সেটা খাদিজা হয় তো রসুল্লাহসাল্লাম হ্যাঁ বলেননি নাও বলেননি বলতে খাদিজা কেন আমাকে বিয়ে করতে চাইবে মানিস তিনি বিশ্বাস প্রকাশ করলেন কিন্তু রিজেক্ট করেননি তো বললেন যে এই দায়িত্ব আমার মহিলা বললেন যে এই দায়িত্ব আমার খাদিজা কেন আপনাকে বিয়ে করবে এই দায়িত্ব আমার তো রসুল্লাম বললেন যে ঠিক আছে আমি আমার যারা গার্জিয়ান আছে মুরব্বী আছে তাদের সাথে কথা বলি তো রসুল্লাসাল্লাহ আসলাম আবু তালেবের সাথে কথা বলেন এবং আবু তালেব থেকে শুরু করে অন্য যারা আত্মীয় ছিলেন তারা সবাই এই ব্যাপারে বেশ উৎসাহিত ছিলেন বললেন যে হ্যাঁ খাদিজার মতো মেয়ে তো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার তো খাদিজা রেজালার সাথে বিয়ে হয়ে যায় এবং খাদিজা রেজালার বয়স ওলামা কেরামের ওলামাকামের মতামত অনুযায়ী খাদিজা রাজা তালানোর বয়স হচ্ছে সেই সময় চল্লিশ বছর যদি ব্যাপারে দ্বিমত আছে কারো কারো বর্ণনায় আহ সাতাশ তিরিশ পঁয়ত্রিশও বর্ণনা করা হয়েছে তো আল্লাহ আলাম আমরা প্রসিদ্ধ মত চল্লিশ বিয়ে হয় এবং এই বিয়েটা এত বরকতময় হয় যে রসুল্লাহালামের এই ঘর থেকে খাদিজ রাজ ঘর থেকে রসুলা সন্তান সন্তাদের মধ্যে জায়নাব রুকাইয়া উন্নকুন্সুম ফাতেমা আবদুল্লাহ আর কাসেম ছয় ছয় সন্তান সন্ততি হয় এবং রস ইসলামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ছাড়া বাকি সমস্ত সন্তান খাদিজা তালান থেকেই হয় এবং অনেক মহাদিস বর্ণনা অনুযায়ী যে যদি চল্লিশ বছর বয়সে খাদিজা রালাহার বিয়ে হয়ে থাকে তাহলে এতগুলি সন্তান এবং এত সময় পর্যন্ত সন্তান ধারণের যে ফার্টিলিটি পিরিয়ড এটা মেয়ে থাকার কথা না তো সেই হিসাবে এটাও সত্য হওয়ার চান্স আছে যে খাদিজালার বয়স তার চেয়ে একটু কম ছিল এই ব্যাপারে আমরা জানি না এই পরিমাণ ভালোবাসতেন আর রসুলেন যে খাদিজা রাজা তালনার ইন্তেকালের পরে এবং আরো পরে যখন রসুল ইসলামের আরো অন্যান্য স্ত্রী হয় ছিলেন তখন প্রত্যেক স্ত্রী আর কারো ব্যাপারে ঈশ্বান্নিত ছিলেন না একমাত্রই খাদিজা রাজা তালনার ব্যাপারে ঈশ্বান্নিত ছিলেন কারণ যদিও খাদি জার সেই সময় ইন্তেকাল করেছেন যদিও খাদি জালানা অনেক বৃদ্ধা হয়ে গেছিলেন ইন্ডে আগে পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন আর সেই সময়ে অন্য স্ত্রীরা বিশেষ করে আইসার্দালানা থেকে বর্ণনা যে তিনি এমন একটা দিন ছিল না যে যেই সময় খাদিজার্জে তালানা প্রশংসা না করে ঘর থেকে বেরোতেন তো এটা আমাদের মধ্যে প্রচন্ড পরিমাণ জ্বলন সৃষ্টি করত একবার খাদি জারাদ তালানার এই ব্যাপারে আইসার্দালানা तो अल्ला तला के आरो, तो नारी दान तो रसुल्ला प्रचंड भाव राग करें कसम आल्ला कसम खादिजादी खदिजा केन करम का अल्लाह तला दान करा তখন আশ্রয় দিয়েছে যখন সারা দুনিয়ার মানুষ আমাকে রিজেক্ট করেছে খাদিজা তখন আমাকে ভালোবাসা দিয়েছে যখন প্রত্যেকে আমাকে ঘৃণা দিয়েছে খাদিজা রাজিতালা আমাকে আহ দিয়েছে যখন প্রত্যেকে আমাকে বিভ্রান্ত বলেছে আর এই খাদিজার ঘরেই আল্লাহ তালা আমাকে সন্তান দান করেছে আর কারো কাছে কারো কাছ থেকে আল্লা তালা আমাকে সন্তান দান করেননি তো আয়সার তালা থেকে চুপ এবং আর কখনো আয়সা রাজিতালা খাদিজা রাজতালের বিরুদ্ধে কথা বলেননি आईाराना ईशान्वित खदिजा बेपारे कथा तो रसुल्लासल्लम कसम हृदय खादिजार बेपारे भलोबा अल्लाह ढुक दिए अर्थात खादिजार बेपारे भलोबा दान मैं सहाय करते हेल्प मी তো এই খাদিজা রাজিয়াল ব্যাপারে রসুলের ভালোবাসা এত গভীর ছিল যে রসুলের যখন ইন্তেকালের কিছুদিন আগে পর্যন্ত তিনি খাদীদের খোঁজ খবর রাখতেন রেগুলার বেসিসে খোঁজ রাখতেন এবং কখনো কোনো খাসি গরু জবাই করলে বা খাসি প্রাণী জবাই করলে সেগুলি থেকে একটা হিসা খাদিজা রাজিয়া বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন ওই আগের সম্পর্ক এবং আগের সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা এইটা ছিল খালিজা রাজা সাথে খালিজা রাজা তালার প্রতী রসুল্লামের আন্তরিক ভালোবাসার প্রতিফলন আসলে মূলত আমরা তো একটা মানুষকে ভালোবাসি যখন প্রয়োজন ফুরিয়ে যায় যদি স্বার্থের জন্য ভালোবাসা হয় প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা এই লোককে ভুলে যাই মানুষকে ভুলে যাই কিন্তু প্রকৃত ভালোবাসা থাকলে কখনো ওই মানুষটাকে ভুলে যাওয়া যায় না আয়সার এবং পরবর্তীতে অনেক স্ত্রী থাকার পরেও খাদিজা রাদেতাল ব্যাপারে বেন্দুমাত্র ভালোবাসা রসুল্লা সাল্লাহ আসলাম এর কমে যায়নি কারণ রসুলের উপর দিয়ে যে কঠিন অবস্থা পার হয়েছে আমরা দেখব ইনশাল্লাহ আলোচনা করব যে পরিস্থিতির উপর দিয়ে রসুল্লাহ আসলামকে যেতে হয়েছে সেই পরিস্থিতিতে আহ খাদিজা রাদা রসুলামের প্রতি যে ভূমিকা পালন করেছেন এইটা আসলে আর কোন সাহাবিদের দ্বারা এইটা মানে এরকম ঘটনা ঘটেনি খাদিজা রাজি রসুল্লাহামের রসুলামকে যেভাবে সাপোর্ট করেছেন এবং ইসলামের যে খেদমত করেছেন অন্য কারো দ্বারা এই পরিমাণ খেদমত প্রকাশ পায়নি আল্লাহ তালা খাদিজা রাজনাকে কবুল করেছেন আমাদেরকেও খাদিজা রাজ আনহার মতো কবুল করেন রসুল্লাহলামের বিয়ের ব্যাপারে पारे व्यापक समालोचना जरा प्रफेशन एनिमी आज प्रफेशनल शुद्ध घृणार कारण रसुल रसुलर बारे विद्वेष छड़ानो ए रखना अर्थ अर्थे ट अर्थात बेतनभुक्त विद्वेशी आ रसुलर बिुदे लेखा मध्य बसि भाग কে দেখেছি যে আমি যতটুকু দেখেছি এবং হিস্ট্রি থেকে যতটুকু দেখা যায় ইসলামের কয়েকটা ব্যাপারে তাদের বিদ্বেষ প্রচন্ড হচ্ছে আউট অফ জেলাসি সাধারণত এই বিদ্বেষগুলি হয় আর এই প্রফেশনালরা এই সমস্ত কিছুর বদলে বরং রসদ ইসলামের বৈবাহিক জীবনের ব্যাপারে লেখালেখি করে যারা বিদ্বেষী তারা কোন কোন ব্যাপারে জেলাস এখন রসদ ইসলামের দিনের প্রসার যে পরিমাণ প্রসার এবং গতি এইটার ব্যাপারে তাদের জেলাসি কারণ এইরকম আর কোথাও নেই আর पर परज़, सूझ नहीं द्वित हम इन शक्ति जगह कु असहध कर आन को आने व्यापारे कूफ्वार जिलासन रिप्लेसमेंट कम्पेयर कर तरह सामने कि नहीं रमादान রামানের মাস আলহামদুল্লা এমন একটা মাস যে কোনো দেশে যেখানে মুসলিমদের বসবাস বেশি সেই দেশে যদিও তাদের মধ্যে কোন রকম ইসলামের প্র্যাকটিস না থাকে তারপরেও একটা মানুষ বাইরের একজন মানুষ গায়ের রামাদানে ওই জায়গায় গেলে আর রামাদানে গেলে ক্লিয়ার একটা ডিফারেন্স দেখতে পাবে পরিষ্কার যে এই রামাদানে পুরা অঞ্চলটাই পরিবর্তন হয়ে গেছে রমাদানের মধ্যে পরিবেশটাই পরিবর্তিত তো এই রামাদান এমন এক মাস যেইটাকে আসলে আর কেউ আর কোনোভাবে পুরা সমাজের সমস্ত কালচারকে ভেঙে চড়ে কালচার এসে গালেব হয়ে যায় আমাদের দেশেও আমরা যত কত রকমের কালচার দেখি কত রকমের আমাদের এখানকার ব্যবস্থাপনা কিন্তু রামাদান মাসে প্রাধান্য পায় রামাদানই এবং যত আমাদের কৃষ্টি কালচারের ধারক বাহকরা টেলিভিশন মিডিয়া বা অন্যান্য জায়গাতে তাদের কৃষ্টিকে বর্ণনা করে তারাও এসে এখানে মাথা ঠোকে এবং রামাদানকে ব্যবসা করে রামাদান অফার রামাদানের ব্যাপারে বিভিন্ন রকম তারাও রামাদানের সামনে মাথা নতুন তো এইরকম জিনিস যেগুলির ব্যাপারে ইয়াহুদিন আসারা থেকে শুরু করে সকল কাফেদদের ইসলামের ব্যাপারে জেলাসি আছে তার মধ্যে একটা হচ্ছে রসুল্লাস্লামের ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে জেলাসি আর ব্যক্তিত্বকে নষ্ট করার জন্য রসুলের ব্যক্তিত্বকে নষ্ট করার জন্য আক্রমণটা করে সেই আক্রমণের মধ্যে একটা হচ্ছে রসুলামের বৈবাহিক জীবনের ব্যাপারে তো আসলে আমরা আসলে রসুল আসলামের বৈবাহিক জীবনটা সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নিয়ে রসুল্লা সাল্লাস্লাম যখন বয়স পঁচিশ তখন হাদিজারেতালানার সাথে তার বিয়ে হয় আমরা আগে আলোচনা করেছিলাম আইসা রেতালা থেকে বর্ণিত হাদিসটা সেই সময় সমাজে কি ছিল জেনা ছিল এত সাধারণ একটা ঘটনা যে জেনা থেকে যে বাইরে আছে বেঁচে আছে সে হয় নপুংসক অথবা অসুস্থ অথবা সে কোন মহাপুরুষ আর রসুল্লা সাল্লাহসাল্লাম সেই জামানায় সেইখানে যেখানে জেনা থেকে বাঁচাটা বড় মুশকিল সেই জামানাতে পবিত্র ছিলেন এবং এই ব্যাপারে ইসলামের তখন রসুল্লাহ কোরাইশদের মধ্যে থেকে ছিল যারা তাকে ব্যক্তিগত ভাবে চিনতেন তারাও কখনো রসুল ইসলামের চরিত্রের ব্যাপারে অববাদ দেননি যে রসুল্লাহ সাহায্যের চরিত্র খারাপ ছিল রকম অববাদ কোন কুফাররাও দেয়নি সেই সেই আর এই আমরা জানি এবং অথেন্টিক সোর্স থেকে আমরা জানি এবং এটার ব্যাপারে বিরোধিতা করার মতো সেই জামানার কোনো লোক ছিল না অথচ যেই জামানার লোকেরা রস হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তো রসো ইসলামের চরিত্র ছিল পবিত্র তো একজন ব্যক্তি যিনি চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত যেই সময় মানুষের নারীর চাহিদা সবচেয়ে বেশি থাকার কথা সেই সময় সেই সময় পর্যন্ত পবিত্র থাকেন আহ তো তাকে ওমেনাইজার বলে ফেলাটা খুব বেশি অযৌক্তিক দ্বিতীয়ত তিনি চাইলে সেই সময় যে কোনো যুবতী নারীকে বিয়ে করতে পারতেন সম্ভ্রান্ত পরিবারের হওয়ায় এবং রসলামের সুনাম থাকাতে যে কোনো নারীকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি সহজে বিয়ে করতে পারতেন কিন্তু তিনি বিয়ে করেছেন তাহেরা তাহেরাকে অর্থাৎ পবিত্র একজন নারীকে খালিজা রাজ্য রানহাকে যিনি নিজে পবিত্র ছিলেন এবং সম্ভ্রান্ত ছিলেন এবং বয়সে তার চেয়ে অনেক বেশি ছিলেন পনেরো বছর মোটামুটি পনেরো বছরের বেশি বয়সের একজন নারীর সাথে তার বিয়ে হয় এবং খাদিজা রাজা তালানাকে বিয়ে করার পরে পরেজা রাজে তালানার সাথে তার সম্পর্ক বিয়ে বৈবাহিক সম্পর্ক থাকে পঁচিশ বছর পঁচিশ বছরের সম্পর্কে আমরা এমন কোন রেকর্ড পাই না যেখানে রসুল্লাহলাম আর একটি বিয়ে করার বা অন্য বিয়ে করার ব্যাপারে কোন আগ্রহ প্রকাশ করেছেন রসুল স্পষ্টভাবে একটা খাদিজা রাজা তালাহ সাথে জীবনযাপন করেছেন এবং এই শুধু এইটা বাধ্য হয়ে জীবনযাপন না এটা সুখকর জীবনযাপন ছিল এবং রসু আসলামের এই বৈবাহিক জীবনের ব্যাপারে যদি কেউ পড়াশোনা করেন দেখবেন যে পরবর্তীতেও এত মধুর সম্পর্ক খাদিজা রাজা তালাহ সাথে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক অন্য স্ত্রীদের সাথে অন্য স্ত্রীদের সাথেও তার সম্পর্ক মধুরই ছিল কিন্তু এইটা ছিল যেন অনেক বেশি আনকম্পারেবল তুলনা করার মতো তুলনা করা যায় না তো যিনি পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত একজন নারীর সাথে জীবনযাপন করেন এবং খাদিজা রাজানার ইন্তেকালের পরে তিনি এক থেকে দুই বছর ব্যাচেলার থাকেন বিবাহ করেননি আমরা রসদুলের পরবর্তী বিয়েগুলো যদি একটু অ্যানালিস করি তাহলে দেখতে পাবো যে মূলত চারটা কারণে রসদালাম পরবর্তী বিয়েগুলি সবগুলি বিয়ে যদি আমরা অ্যানালিস করি দেখতে পাবো মূল কারণ ছিল চার চারটা প্রথম হচ্ছে গিয়ে উম্মার প্রতি বা উম্মার কোন ব্যক্তির প্রতি সহানুভূতি আমরা জানি সাউদের বিয়ে হয়েছে বয়স ছিল তিনি বৃদ্ধা নারী ছিলেন যখন তিনি আবিস করে যান তার স্বামী ইন্তেকাল করার পরে তিনি আবেসিনিয়া থেকে ফিরে আসেন মদিনায় এই মদিনাতে মুসলমানদের সংখ্যা ছিল কম তখন রসুল্লাহলাম এই বৃদ্ধা নারীকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ের প্রস্তাব দেন এবং এই বিয়ের প্রস্তাব সাউদার মেনে নেন এবং বার্ধক্যজনিত কারণে পরবর্তীতে আমরা জানি যে সাউদ তার নিজের রাত্রিগুলি আইসার তালানাকে হেবা করে দিয়েছেন এবং পরবর্তীতে রসুল ইসলাম উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ানকে বিয়ে করেন একই অবস্থা উম্মে হাবিবাও ইয়াতে ছিলেন আবিসিয়া ছিলেন তার স্বামী যখন মোরতাদ হয়ে যায় অর্থাৎ খ্রিস্টানিটি গ্রহণ করে এবং সেখানে খ্রিস্টান অবস্থাতেই মারা যায় সোহান একজন মানুষ যখন রসুল্লা সাল্লাহামের সভাপতি থেকে ইসলাম গ্রহণ করেন এবং রসুল ইসলামের নিজের ট্রেনিং এর নিজের তর্বিয়াতে রসুল ইসলামের তত্ত্বাবধানে যে তর্বিয়াত তরবিয়াতের অন্তর্ভুক্ত ছিলেন এবং তারপরে যখন এত বড় একটা কোরবানি স্যাক্রিফাইস করে তিনি আবি চলে গেছেন অনেক বড় স্যাক্রিফাইস এটা এবং আবু সুফিয়ানের জামাই হিসাবে সে নিজেও খুব সম্ভ্রান্ত পরিবারই হওয়ার কথা এবং প্রভাবশালী হওয়ার কথা তাহলে আবু সুফিয়ানের জামাই হওয়াটা মুশকিল তো এইরকম একজন ব্যক্তি যখন কোরবানি করে মক্কা থেকে চলে যান সমস্ত কিছু ছেড়ে আবু সিনিয়ায় এবং আমরা জানি আমরা পরবর্তী বর্ণনা করব ইনশাল্লাহ আবুসিনিয়ার সফরটা কত কষ্ট করছিল এত কোরবানি করার পরেও একটা মানুষ যখন খ্রিশ্চান হয়ে যায় ইসলাম থেকে চলে যায় তখন বুঝতে হবে যে হেদায়েত আল্লাহ তালার হাতে এবং আমাদের সব সময় হেদায়তের ব্যাপারে আল্লাহতাজ নিজেকে বুঝতে হবে কারণ আমরা তো আল্লাহ তালার মহতাজই কিন্তু দুঃখজনক বিষয় হল আমরা সব বেশিরভাগ সময় এটা বুঝতে পারি না আমরা এটা সবসময় অনুধাবন করতে পারি না প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার হেদায়তের মহতাজ আহ কোনো ব্যক্তি আল্লাহ তালার হেদায়েত। না দিলে কোনো ব্যক্তি এমনকি কোনো নবী আমরা জানি যা পরবর্তীতে আমরা বিভিন্ন সময় বর্ণনা করবেন ইনশাআল্লাহ যে কত জায়গায় রসুল্লা সাল্লাহলামের কত কাকুতি মিনতির পরেও কত চেষ্টার পরেও মানুষ হেদায়ত গ্রহণ করেনি তো এটা সম্পূর্ণ আল্লাহর হাতে তো দয়া করে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়েছেন এই জন্য আল্লাহ তাল কাছে শুক্রগুজার হয়ে আমাদের জীবন জীবনযাপন এইভাবেই করা উচিত যাতে হেদায়তের মধ্যে আল্লাহ আমাদের রাখেন এবং এমন কোন কাজ করা উচিত না যেগুলি কাজের কারণে আল্লাহ তালা মানুষকে ছুড়ে ফেলে দেন যেটার ব্যাপারে কোরআনে বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন আল্লাহ তালা তো আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে এগুলি বর্ণনা করব কোন এক সময় আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা দরকার যে আল্লাহ আমাদের কলুবগুলিকে আমাদের কল্পগুলিকে আমাদের হৃদয়গুলিকে আপনি ইসলামের ভিতরে দেওয়ার পরে দাখিল করার পরে এটা থেকে আমাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করবেন না এটার ব্যাপারে বেশি করে দোয়া করা দরকার এবং বিনয়ের সাথে যত বেশি মানুষের এল তৈরি হবে এবং যত বেশি মানুষের আল্লাহর সান্নিধ্য আল্লাহ হেদায়ত ন হবে সে তত বেশি আসলে বিনয়ী হবে এবং আল্লাহ তালার মোহতাজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তাল করেন এবং উপলব্ধি দান করেন এবং হেদায়তের মধ্যে রাখেন শেষ পর্যন্ত তো বলছিলাম যে উম্মে হাবিব আর দিল্লা তালহা সাদে রসুল ইসলামের বিয়ে হয় তো উম্মে হাবিবা রাজি তালহার বিয়েটা যখন তার স্বামী করে তখন উম্মে হাবিবা ইন্ত আনহা প্রচন্ড কষ্টের মধ্যে যায় এক তো হচ্ছে তার স্বামী মুরতাদ হয়ে গেছে দ্বিতীয় কষ্ট হচ্ছে যে হিজরত করে একটা বাইরে অঞ্চলে গিয়ে তিনি একা অবস্থায় পড়ে গেছেন যেখানে অল্প কয়েকজন সাহাবি এই ছিলেন তো এই অসহায় অবস্থায় তাকে হেফাজত করার জন্য রসুল্লা সাল্লা নাজির কাছে চিঠি পাঠান এবং নার্জাসীর কাছে চিঠি পাঠিয়ে বলেন যে আপনি আমার হয়ে ইয়াকে উমে হাবিবার কাছে প্রস্তাব দেন সে যদি রাজি হয় তবে আপনি আমার সাথে তাকে বিয়ে করিয়ে দেন এবং নাজাসি সরাসরি এটা এই প্রস্তাব দেন এবং উমে হাবিবা রাজি হন এবং নার্জাসী বেশ পরিমাণ বেশ ব্যাপক পরিমাণ স্বর্ণ দেন দেনমোহরের মাধ্যমে রসুল্লা হাবিবা বিয়ে হাবিবাকে আবু সুফিয়ান তখন রসুল্লাহামের সবচাইতে শক্তিশালী দুশ্মন এবং আবু সুফিয়ানের জন্য এটা লজ্জাসকর হওয়ার কথা ছিল এক তো আবু সুফিয়ানের মেয়ে রসুল্লাহালামের কথায় চলে গেছে একটা লজ্জা এবং তাকে ফিরেও আনা যাচ্ছিল না অনেক চেষ্টা আনা করছিল না আমরা এটা বর্ণনা করব আবু সিনিয়ার হিজতের ব্যাপার আসলে সময় আসলেন্লাহ কিন্তু যখন তিনি আবু সুফেন শুনেন রসুলামের সাথে তার বিয়ে হয় তার মেয়ের বিয়ে হয় তখন তিনি খুশি হন এবং বলেন যে এর চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে আমার মেয়ের জন্য এর চেয়ে উত্তম এর চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি আর কে হতে পারে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আসলামের সম্ভ্রান্ত হওয়ার ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লামের ক্যারেক্টারিস্টিক্স এবং সার্বিক বৈশিষ্ট্য বৈশিষ্টের ব্যাপারে হোদ তার সবচাইতে বড় ইনিমিরাও তার ব্যাপারে দ্বিমত পোষণ করেনি বরং খুশি হয়েছেন যে তার তার মেয়ে এরকম একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছেন অথচ আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের জীবনকে আমরা দেখি দেখলে আহ আমাদের কখনোই জীবনের প্রতি শ্রদ্ধা তৈরি হয় না যাদের নিজেদের জীবনের কোনো ঠিক নেই যাদের নিজস্ব কোনো দর্শন নেই এবং যারা তারা যে সমস্ত ব্যক্তিদের দর্শনকে অনুসরণ করে তাদের জীবনের কোনো ঠিক ঠিকানা নেই আমরা এই সমস্ত ব্যক্তিদের জীবন দেখেছি এই সমস্ত ব্যক্তিদের কমিটমেন্ট দেখেছি এই সমস্ত ব্যক্তিদের সামাজিক আচার আচরণ দেখেছি এবং তাদের পরিণতও দেখেছি সব মিলিয়ে এই ধরনের লোকেরা যাদের আমাদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট লোকের হৃদয় যদি তাদেরকে দেখে लोके दे के देखे लज्जित लोकमें समालोचना समालोचना ये बड़ा बड़ा हास्यकर लगे जवाब देवर मत मानसिकता कई है ना कारण एरा स्तर जवाब दिए बोझान मतो बोधगम्यता तक अल्लाह तला दान कर সাধারণতম স্তর থাকে যেই স্তরে থেকে মানুষ ডিবেট করতে পারে ডিসপিউট হ্যান্ডেল করতে পারে একটা মানুষের সাথেই পারে একজন মানুষকে আমার অপসন্দ হতেই পারে কিন্তু সেই মানুষটাকে অপসন্দ করলেও আমি তো জোর করে পছন্দ করাবো না কিন্তু তার বিরোধিতা করার জন্য যৌক্তিকতার আশ্রয় নেওয়া জরুরি আহ রসুল্লাহ সাল্লাহলামকে আপনার অপছন্দ হতেই পারে এটা আপনার হৃদয়ের বক্রতা এটা আপনি বিরোধিতা করতেই পারেন এমন কি সারা দুনিয়ার যত খ্রিস্টান আছে যত ইয়াহুদী আছে তারা তো ধর্মীয় কারণেই রসুল ইসলামকে অপসন্দ করেন মানে এই না যে সবাই রসুলামের ব্যাপারে বিরোধিতা করেন আমরা আমাদের প্রথম পর্বে আলোচনা করেছিলাম মাইকেল হার্টের কথা তিনি খ্রিস্টান ছিলেন যৌক্তিকভাবেই রসুল্লাহলামের बेपारे विश्लेषण कर दंड्रेड बारे प्रथम प्रथम रसुल्लाम के बाहर क्या बाध्य सार्विक भाव एनालसिस मिलिटारी पॉन्ट पॉइंट स्पिरिचुअल पॉन्ट अफ भ्यू लीडरशिप दिखाई सब दिक्कत रेटिंग कर मोहम्मद सलाम के परित कर खुजी पा जाह जौतिक समालोचना ग्रहण कर এবং সেইটার আমরা যৌক্তিকভাবেই সমালোচনা জবাব দেওয়ার চেষ্টা করব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বর্তমানে আমাদের দেশে স্পেশালি আমাদের দেশে যারা ব্লগার আছে স্পেশালি ইসলাম বিদ্যাসী ব্লগার আছে তাদের কাউকে কাউকে আমি দেখেছি যে ব্যাপকভাবে তারা সমালোচনা করেছে ওইটার জবাব দিয়েও তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তারা সেখানে এটার প্রতি দিতে পারেনি কিন্তু পরবর্তীতে আরেকটা থ্রেডে গিয়ে আরেকটা ফোরামে গিয়ে সেম কোয়েশ্চেন আবার তারা করা শুরু করেছে মানে হচ্ছে যে একই প্রবলেম যখন আমার কোন সমস্যা থাকবে আমি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো আমি অনীতিকতা দাবি করব অথবা অভিযোগ করব সে অভিযোগ যখন কেউ খণ্ডন করে দেয় এবং সেই খন্ডনকে আমি যখন কাউন্টার দিতে পারি না তাহলে তো আমি আসলে পরাজিত হলাম কিন্তু পরাজিত হওয়ার পরও যখন আবার আরেক জায়গাতে সে একই প্রশ্ন রেজ করে তার মানে হচ্ছে এইটা তার ইন্টেনশনটাই বাজে সে খারাপ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে এই সমস্ত কথা ছড়িয়ে বেড়ায় যাতে দুর্বল ইমানওয়াল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয় এবং এরা খুব পরিকল্পিতভাবে এবং রাজনৈতিক তাদের স্বার্থ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য ইসলামের বিরুদ্ধে স্পেশালি রসুল্লা বিরুদ্ধে কথা বলে যাচ্ছে যে কথাগুলি বললে অন্য মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগে এবং এই আঘাতকে পুঁজি করে মানুষ যখন বিক্ষিপ্ত হবে মুসলিমরা যখন বিক্ষিপ্ত হবে এই বিক্ষিপ্ততাকে পুঁজি করেই তারা তাদের স্বার্থকে উদ্ধার করবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং এই সমস্ত নিন্দুকদের মুখকে আল্লাহ কালো করে দেন অন্ধকার করে দেন এবং বিজ্ঞতি করে দেন এবং আখের আত্ম তাদের জন্য আল্লাহ তালা নির্মম শাস্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ তালা দুনিয়াতেই যাতে তাদেরকে অপদস্ত করেন রসুল্লাহ সাল্লাহামের বিয়ের ব্যাপারে আহ আরেকটা বিয়ে হচ্ছে উম্মে সালাম রাদিল্লাহা তিনিও যখন সিরিয়া থেকে আসেন আবিসিনিয়া থেকে আসেন আবিসিনিয়া থেকে আসার আগে অথবা আবেস্তিনিয়া থেকে আসার পরে মদিনাতে তার স্বামী আবু সালামা ইন্তেকাল করেন তখন উম্মে সালামাকে রসুল্লাহ বিয়ে প্রস্তাব দেন এবং উম্মে সালামা গ্রহণ করেন সে বিয়ে প্রস্তাব গ্রহণ করেন এবং খুশি হন তিনি যখন তার স্বামী ইন্তেকাল করেন তিনি বলেছিলেন তিনি আফসেট ছিলেন তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছিলেন যে ইন্না আল্লাহে ইনা ইহে রিউন এবং বল যে আ নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর বদলা উত্তম বদলা দিবেন রসুল্লাহ আসলাম তারকে সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম বদলা দিবেন তো উম্মে সালামা বিয়ের পরে তিনি বলেন যে আমি যখন রসুল্লাহ সাল আসলামের এই কথা শুনি তখন আমার কাছে মনে হয়েছিল আবু সালামার চেয়ে উত্তম স্বামী আমাকে কি হতে পারে আবু সালামের চেয়ে উত্তম স্বামী আমার জন্য আসলে কি হতে পারে আবু সাল্লামার চেয়ে উত্তম হতে পারে না কথার অর্থ হল আবু সালামার চেয়ে উত্তম হতে পারে না কারণ তিনি তখন মাথাতেই আনেনি যে রসুল তাকে বিয়ে করবেন এবং রসুল তার ঈদ্মত শেষ হওয়ার পরে তাকে বিয়ে প্রস্তাব দেন এবং তখন তিনি বুঝেন যে হ্যাঁ সত্যি আবু সালামার চেয়ে উত্তম স্বামী আল্লাহাম দান করেছেন এখানে একটা লিখেন যে আমাদের সমাজে যারা বিধবা আছে অথবা আমাদের সমাজে যারা স্বামী পরিত্যক্তা বা পরিত্যক্তা শব্দটা ভালো না যেটা বলতে পারি যে তালাক প্রাপ্তা বা তালাক পরে যে সমস্ত নারী আছে আমরা এই সমস্ত নারীদেরকে বিয়ের ব্যাপারে প্রচন্ড অনিহা প্রকাশ করি অথচ এই নারী সে তার জীবনযাপন করাটা কত কষ্টকর এটা সে জানেন এবং তার পরিবার জানেন অথচ আমরা এই সমস্ত নারীদের ব্যাপারে আমাদের সহানুভূতি সামান্যতমও নেই এবং এখনো এখনো কোনো সমাজে যদি কেউ হাত বাড়িয়ে দেয় এই ধরনের নারীকে বিয়ে করার জন্য তো এটা বাহাবা পাওয়ার যোগ্য আর রসুল্লা সাল্লাম যখন এই একই কাজ করেন তখন রসুল আস্লামের ব্যাপারে নিন্দার ঝড় বই যায় তো এটা হচ্ছে মনের সহানুভূতির ব্যাপারগুলি বোঝার মতো আল্লাহ তালা আকেল এদেরকে দান করেননি রসুলামের বিয়ের অনেকগুলি কারণ চারটা কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে বিভিন্ন গোত্রের মধ্যে আহ তৈরি করা এবং কোন একটা গোত্রের বেনিফিট দেওয়ার জন্য রসুল্লাম বিয়ে করেছেন এক্সাম্পল হিসাবে জুহাইতার কথা বলতে পারি বনুর মুস্তালিকের সাথে যখন রসুল্লামের যুদ্ধ হয় তখন বনুর মুস্তালিকের সবাই ব্যাপকভাবে পরাজিত হয় এবং যুদ্ধবন্দী হয় এবং আপনারা জানেন যে এখনো এবং তখনও সব জামানাতেই যুদ্ধবন্দীদের অবস্থা খুব করুণ হয়ে থাকে বর্তমান জামানাতেও যারা পিওডব্লিউ আছে আমরা জানি যে গোয়েন্দ থেকে শুরু করে অন্যান্য জায়গায় যারা যুদ্ধবন্দী আছে মানবাধিকারের ব্যাপার নিয়ে যারা কথা বলে তারাও যদি দেখে মানবাধিকার বলে কিছু নেই মানবাধিকার শব্দটা আসলে শুধু ডিকশনারিতে পাওয়া যায় এইটা বাস্তবের কোন চেহারা দেখা যায় না এটা শুধু আমরা টেলিভিশন শো গুলিতে আমরা পত্রিকাতে সমালোচনা করার সময় কথা বলি এবং মানবাধিকারের ব্যাপার শুধু এক পক্ষের জন্যই নির্ধারিত এবং অন্য পক্ষের ব্যাপারে মানবাধিকার অধিকারের ব্যাপারে কোন কি বলে তো নেই যখন বনুর মুস্তালিকের মানুষ যুদ্ধবন্দী হয় এবং দাস হিসাবে অন্যদের মধ্যে বন্টন হয়ে যায় অর্থাৎ মুসলমানদের মধ্যে বন্টিত হয়ে যায় তখন আহ জুয়াইরিয়া তালা আনহা অথবা তার বাবা রসুল্লাহ সাল্লামের কাছে আসেন এসে বলেন যদি রাজা তালনার হাদিসটা বর্ণনা করি তো বলেন যে যে রসুল্লাহ আপনি তো আমার অবস্থা জানেন অর্থাৎ আমার সম্ভ্রান্ত পরিবার আমার পরিবেশ এসব কিছুর ব্যাপারে জানেন আমার স্ট্যাটাস সম্পর্কে জানেন আপনি আমার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নেন এবং তার বাবা এসে বলেন যে আপনি তো জানেন আমার মেয়ে কৃত দাস হওয়ার জন্য যোগ্য না অর্থাৎ তার সামাজিক মর্যাদা এই পর্যায়ের তাকে যদি রাখা হয় তো সেটা তার প্রতি অমানবিক হয়ে যায় তো অর্থাৎ আপনি এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেন তো রসোল্লা সাল্লাম তার স্বামীকে বলেন বাবাকে বলেন অথবা জুয়ারিয়া রাজিয়া তালাকে সরাসরি বলেন যে আমি দুইটা প্রস্তাব দিতে পারি এক হচ্ছে স্বাধীন তাকে স্বাধীন করে মুক্ত করে দিতে পারি আর যাকে তার যাকে তাকে যার কাছে বন্টন করা হয়েছে জিম সাহাবিকে দেওয়া হয়েছে তাকে আমি অন্য কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ করে দিতে পারি অর্থাৎ কোন একজন ব্যক্তিকে তো জুয়াই রাজা কে দেওয়া হয়েছে তো জুয়ারিয়া রাজা তালাকে যদি মুক্ত করে দেওয়া হয় তার বদলে অন্য কোনো এটা গোলাম তাকে দিয়ে দেওয়া হোক এটা তো বিধান তো আমি এটা করে দিতে পারি তাকে মুক্ত করে দিতে পারি অথবা তাকে আমি প্রস্তাব দিতে পারি যে সে আমাকে বিয়ে করলো বিয়ে করে আমার সাথে থাকলো তো এই দুইটার মধ্যে থেকে সে যেটাকে গ্রহণ করে আপনি তাকে তা জানান অর্থাৎ তার বাবাকে বললেন আপনি এটা জানান। তো জুয়াই যখন বললেন যে আমি রসুলের কাছে গিয়েছি এবং রসুল দিয়েছে এক তো তোমার স্বাধীনতা মুক্তি দ্বিতীয় হচ্ছে তুমি তার স্ত্রী হিসাবে রসুল্লাহ সাল্লাহামের সাথে থাকবেন জুয়াইরিয়া রিআতাল ব্যাপারে তার বাবা বলছিলেন যে তুমি আমাকে বেজুতি করো না অর্থাৎ তুমি তার স্ত্রী হিসাবে থেকোনা বরং তুমি মুক্ত হয়ে যাও তো জুয়াই রাজিয়া তালা তিনি রসুল্লা সাল্লাহ আসলামকে বিয়ে করার ব্যাপারে রাজি হন জোয়া রাজি তালা স্বপ্ন দেখেছিলেন এবং ওই স্বপ্নের ব্যাপারে স্বপ্নের অর্থ হিসাবে তিনি অনুমান করেছিলেন এমনই কিছু একটা হওয়ার কথা এবং তিনি রসুল্লা সাল্লামকে বিয়ের ব্যাপারে সম্মত হন রাজি হন এবং এইটা তার কমের জন্য পুরো কমের জন্য একটা বারাকা নিয়ে আসে এটা একটা ব্লেসিংস নিয়ে আসে এবং যখন রসুল্লাহ সাল্লাম তাকে বিয়ে করেন এবং সমস্ত তার কমের যারা বন্দী ছিলেন মুসলিমদের হাতে এই সমস্ত মুসলিম সবাই তাদের যে বন্দী আছে বন্দীদেরকে মুক্ত করে দেন বলেন যে রসুল্লাহলামের শ্বশুরবাড়ির লোকদেরকে আমরা দাস হিসেবে রাখবো এইটা আমাদের জন্য লজ্জাকর এজন্য আমরা সবাইকে মুক্ত করে দিলাম তো জুয়াইডিয়া রাদা ছিলেন যুদ্ধবন্দী হিসাবে যাদেরকে বন্টন করা হয়েছে এইটা তো আল্লাহর হুকুম হিসাবে বন্টন করা হয়েছে রসুল্লা সাল্লাম চাইলেও এদেরকে মুক্ত করে দিতে পারতেন না কারণ এই দাসদের মালিক ছিল এক একজন সাহাবি তো প্রত্যেক সাহাবিকে हाल हाल निषेल ठी शोभन हालालके हाललाल व्ला शोभन बाकी सकले ही रसुल इ्लमर आत्मय आत्मीय एक विरा सोसाइटी पूरा कम के स्वाधीन दे रसुल्लामेर विपार प्रज्ञा देखे तो एर पर समालोचना करें तरफ समालोचना तरफ रसुल्लम निजे मध्य बंधन तैयारी ब्रदार बे स्ट्रंग करार्ज रसुलसूल निजे रसुलतिमामा बीन मुहम्मद रदियाल्लाह के विद्ध आलिबिन आबू तालेब রাজিয়া আনহুর কাছে এবং রসুলের বিয়ে দিয়েছেন একের পর এক বিয়ে দিয়েছেন বিন আফান রাজি উল্লাহ ওসমান বিন আফান রাজিউল কাছে প্রথমে বিয়ে দিয়েছেন এক কন্যাকে যখন সে কন্যা করেন তারপর দ্বিতীয় কন্যাকে বিয়ে দেন এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন যে আমার যদি একশো জন কন্যাও থাকতো আমি সমানের কাছে তো রসুলাম নিজের মেয়েদেরকে মুসলিম ভাইদের সাথে বিয়ে দিয়েছেন যাতে বন্ডিং এবং আলী রাজিহানার সাথে একই সাথে রসুল্লাহ সাল্লাহ আসলাম আইসা রাজি তালাকে বিয়ে করেন আউ বকর রাজি তালুর মে আউ বকর রাজি সাথেও এখানে বন্ডিং তৈরি হয় আবার অমর রাজি তাল্লাহার অমর রাজি আনহুর মেয়েকে আল্লাহ তালা হাফসার রাজাত আহাকেও রসুল ইসলাম বিয়ে করেন এতেও আরেকটা বন্ডিং তৈরি হয় এখন আমাদের যারা সমালোচক যাদেরকে আমরা দেখি তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ যার ব্যাপারে করা হয় তিনি হচ্ছেন আইসার রাজ আনহা এবং আরেকজন হচ্ছে জায়ন আব রাজ আনহা এই দুইজনের ব্যাপারে এদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে যে কি করে এদের এই ব্যাপারে রসুল ইসলামকে ক্যারেক্টারেসেন্ট করা যায় अच्छा देखी कारण की आलोचना कर रसलमर पर प्रचार परिवारिक सून्गी आग बे देखा जाए ना व्यक्तिगत भावना जीवन आब्लिक जीवन आज प्राइट जीवन आरकम भाव प्रत्येक ही पब्लिक जीवन आज प्राइट जीवन आरोप पब्लिकली की करेंटी আমি কি করি আপনারা দেখেন কিন্তু আমার ব্যক্তিগত ঘরের ভিতরে আমি কি করে খাওয়া দাওয়া করি কিভাবে ঘুমাই কি করে জীবন জীবনযাপন করি এইটা দেখার জন্য আমার বাসার মানুষের চেয়ে উত্তম কেয়ার হতে পারে তো রসল আসসালামও একাধিক স্ত্রী ছিলেন যাদের মধ্যে থেকে প্রত্যেকেই হাদিস বর্ণনাকারী ছিলেন এবং যদি একজনই স্ত্রী থাকতেন তাহলে শুধু একক বর্ণনার কারণে করা সহজ ছিল যে এটা তো একজনের বর্ণনার মধ্যে এসেছে এবং একজন নারী সবকিছু মাথায় মনে রাখা এটা ডিফিকাল্ট হতো এইজন্য মানুষ অনেক তথ্য থেকে বঞ্চিত হতো যার ফলে রসল্লসাল্লাম একাধিক বিয়ে করেছেন এবং যে বিয়ে বিয়েগুল মাধ্যমে আমরা রসুলামের পারিবারিক জীবন ঘরোয়া জীবনকে একাধিক সোর্স এর মাধ্যমে জেনেছি যেই সোর্সগুলি গুলি ভেরিফাই করা খুব সহজ হয়ে গেছে আমাদের কাছে এবং আইসার দিল তালহা আনহা প্রায় আড়াই হাজারের মতো হাদিস বর্ণনা করেন দুই হাজার সামথিং হাদিস বর্ণনা করেন এতগুলি হাদিস ঘরোয়া থেকে শুরু করে বাইরের হাদিস এই হাদিসগুলি থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম অন্যান্য সাহাবি স্ত্রীরা যারা ছিলেন তাদের হাদিসগুলি থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম যার ফলে আমাদের জীবনের অর্ধেকের বেশি অংশ ইসলামের অর্ধেকের বেশি অংশ আমরা না না অংশের ঘরোয়া জীবন ওইটাকে প্রচার করার জন্য অনেকগুলি বিয়ে একটা পারপাস ছিল এবার আসেন আমরা রসুল্লাহ সাল আসলামের সেই দুইটা বিয়ে নিয়ে আলোচনা করি যে দুইটা বিয়ের ব্যাপারে কুফারদের মধ্যে অথবা ইসলামের যারা দুশ্মন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং এই বিয়ে দুইটার ব্যাপারে তাদের ব্যাপক আলোচনা এবং ব্যাপক কথাবার্তা প্রথমটা হচ্ছে জায়না ব্রাজিয়ান বিয়ের ব্যাপারে তো আসলে মূল বিষয় হচ্ছে কি দুইটা বিয়েই বিয়ে ওয়াহিদারা ইনস্ট্রাক্টেড বিয়ে আল্লাহ সরাসরি ওয়াহিদারা ইনস্ট্রাক্ট করেছেন এইটার মধ্যে রসুল্লাহলামের ব্যক্তিগত কোন ইচ্ছা আগ্রহ বা প্রজ্ঞার কোন সুযোগ ছিল না এটা সরাসরি আল্লাহ তালার তরফ থেকে জায়না ব্রাজির তালহার সাথে রসুল্লা সাল্লাহ পালক পুত্র জায়েদ বিন হারেসার বিয়ে হয় জাহেদ বিন হারেসার বিয়ের পর থেকে কিছুদিন শান্ত থাকে কিন্তু তারপরে তাদের নিজেদের মধ্যে মোটামুটি ঠোকা ঠুকি শুরু হয়ে যায় এবং একজন আরেকজনের ব্যক্তিতে মানে পার্সোনালিটি কনফ্লিক্ট হয় না দুইজন ভালো মানুষও সময় একসাথে থাকতে পারবে এটা জরুরি না এবং এমন হতে পারে যে যখন ম্যাচ করে না লাইন করা ডিফিকাল্ট হয়ে যায় দুজন মানুষের মধ্যে তখন দোন তার ব্যক্তিগত পর্যায় থেকে ভালো দনোজনই ভালো ব্যক্তি কিন্তু দুইজন ভালো ব্যক্তি কখনো কখনো নিজেদের মধ্যে না যার ফলে তাদের মধ্যে জায়না ব্রাজ আনার সাথে জায়দিন হারেসার বিচ্ছেদ হয় এবং বিচ্ছেদ হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আসলামকে কোরআনে আল্লাহ তালা ইনস্ট্রাক্ট করে যখন জায়না তার স্ত্রীকে ছেড়ে দিবে আপনার জন্য তাকে বিয়ে করা মধ্যে কোন সমস্যা নেই এবং আমি আপনাকে তার সাথে বিয়ে দিলাম আল্লাহ খুদ বিয়ে দিয়ে দেন এবং মজার ব্যাপার হচ্ছে এই বিয়েতে ইসলামের অনুযায়ী একটা বিয়েতে কতজন সাক্ষী দরকার হয় সাক্ষী দরকার অথচ এই বিয়েতে একজন সাক্ষীও নেই কারণ খোদ আল্লাহ তালা নিজে বিয়ে দিয়েছেন যেখানে সাক্ষীর কোন দরকার নেই তো আল্লাহ তালাই বিয়ে দিয়ে দিয়েছেন এবং জায়না বাদের তালানহা বড়াই করে অন্য স্ত্রীদের ব্যাপারে বলতেন যে সকলের বিয়ে জমিনে হয়েছে আর আমার বিয়ে আসমানে হয়েছে সকলের বিয়ে জমিনে হয়েছে আমার বিয়ে আসমানে হয়েছে তো এবং তার এটা ভ্যালিডার আল্লাহ সাক্ষী ছিল না হচ্ছে আগের জামানায় ইসলামের পূর্বের জামানায় নিজের পুত্র হিসাবে পুত্র মনে করা হতো কি এক অদ্ভুত এক সমাজ ব্যবস্থা এখনো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেক প্যারাডক্স খুঁজে পাই তখনও ছিল প্যারাডক্স যেখানে মানবাধিকারের ছিটে ফোটা খুঁজে পাওয়া যায় না কিছু জায়গাতে মানব এত বেশি পরিমাণ উতলে উঠে যখন নিজের মেয়েকে সহায় সম্পত্তি দিতেন না সেই নিজের মেয়েকে মেয়েকে আপন সহায় না এবং গর্তে জীবিত দাফন করে দেওয়া হতো মানবাধিকার কোথায় গেছে অথচ পালক পুত্রের ব্যাপারে যে কোনো যার সাথে কোনো সম্পর্ক নেই যাকে শুধু আমি সন্তান বলেছি সে আমাকে বাবা বলেছে তার অধিকার নিয়ে এবার হইচ শুরু হয়ে যায় তো এইটাই যেখানে আসলে সমাজ মানুষের দ্বারা তৈরি হয় সেইখানে ইমব্যালেন্স থাকবে যেখানে মানুষ নিজে সমাজকে তৈরি করবে সমাজের রুলিংগুলি মানুষ তৈরি করবে তখন মানুষের নিজস্ব দুর্বল মেধা দিয়ে যে সমাজ ব্যবস্থা তৈরি হবে সেই ব্যবস্থার মধ্যে প্যারাডক্স থাকবে স্ববিরোধিতা থাকবে আর যেগুলি ওয়াহের মাধ্যমে খোদ আল্লাহতালা করে দিবেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রজেন্ট আল্লাহ তালাই সৃষ্টি করেছেন কোন জায়গাতে আমাদের কিরকম থাকা উচিত সেটা আল্লাহ তালাই জানেন আল্লাহ তালাই যখন আমাদের একদম নিখুঁত এবং কোন রকম আহ ত্রুটি বিহীন তো আল্লাহ তালা নির্ধারণ করেছে যে এবং তালার অর্ডার যে পালক আসলে পালক বলে কিছু নেই আমরা স্নেহবশত কাউকে সন্তান ডাকতেই পারি যে বাবা কেমন আছো কিন্তু তার মানে এই না সে আমার সন্তান হয়ে সে সে আমার আমার সম্পত্তির ইয়া পাবে এবং তার আমি না ভাই এর বেশি কিছু না মুসলিম হিসাবে সমাজে সে আমার ভাই এর বেশি কিছু না আমি কাউকে আশ্রয় দিলে প্রশ্রয় দিলে সে আমার সন্তান হয়ে যাবে না সে আমার ভাই আল্লাহতালা সিদ্ধান্তে নিলেন যে সমাজ থেকে পালক পুতের প্রথা তাকে আল্লাহতালা নির্মূল করবেন এই অনুযায়ী আল্লাহ আয়াতনাজ করলেন এবং মানুষকে একটা মাইন্ডসেট থেকে বাইর করার জন্য আল্লাহ একটা স্থাপন করলেন সেটাকে খুব সহজে মানুষ একটা মানুষেট থেকে বেরোতে পারে না সেই জন্য আল্লাহতলা কি করলেন আল্লাহ আহ জায়নাব রাজুকে যখন তালাক দিয়ে দেয় জায়দিন হারে সার্দু তখন তার সাথে আল্লাহ তালা রসুল্লা সাল্লামকে তার সাথে আল্লাহ তালা বিয়ে দিয়েছেন কোন সাক্ষীর দরকার নেই জাহিনাবার একটা বড়াই করার বিষয় ছিল যে অন্যদের বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে তোমাদের বিয়ে দিয়েছে তোমাদের বলি আমার বিয়ে দিয়েছে আমার আল্লাহ निर्मूल से तुम्हार भाई किन्न एक भाई स्त्री के तलाक देते पालक पुत्र तथाथित पालक पुत्र स्त्री के तलाक दिए ব্যাপক পরিমাণ নাড়া দিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের মুসলিমটা আর নেই তো তারপরে রসুল্লাহ সাল্লাহামের সাথে আহ জায়না রেজেতালের বিয়ে হয়েছে যার সাথে রসুল্লাহ সাল্লাহ আসলামের বিয়ে হয়েছে জায়না তার কোন ছিল না এবং যার স্ত্রীর সাথে রসুল্লাহ সাল্লাহ আসলামের বিয়ে হয়েছে তার ছিল না আর আমরা কোথা থেকে আসা মানুষ কিরকমের ব্যাপারে জ্বলন হওয়াটা খুব স্বাভাবিক যারা রসুলামকে বিশ্বাস করতে পারে না ভালোবাসে না অসল রসুল ইসলামের সৌন্দর্য রসুল ইসলামের এই জীবনকে দেখে তাদের ভিতরে জলন হবে খুব স্বাভাবিক আহ আইসার বিয়ে আয়সা রাজিয়াল আনহাকে বিয়ে করার আগে রসুল্লা সাল্লাম একাধিক ভার স্বপ্ন দেখেন রসুল্লাহ স্বপ্ন দেখেন যে একটা মেয়ে ছোট মেয়ে তার মাথার উপরে অন্য দিয়ে ঢাকা অন উঠানোর পরে দেখলেন যে তিনি আয়সা রাজি আনহা এবং আসলাম এসে বললেন যে ইনি আপনার স্ত্রী জিব্রাইল আসলাম এসে বললেন যে ইনি আপনার স্ত্রী তো একই স্বপ্ন তিনি একাধিকবার দেখলেন আমরা জানি যে রসুল্লাহ সাহা অন্যদের স্বপ্নের মতো না এটা ওয়াহি রসুল্লাহ ওয়াহি এবং নবীদের সমস্ত নবীদের স্বপ্নই ওয়াহি এটা ওয়াহির পরিমাণ স্ট্যাটাস রাখে তো এটাও কোরআনের মতোই ওয়াহি এবং এই ওয়াহির মাধ্যমে রসুল্লাহাল আসলামকে ইনস্টার্ট করা হয়েছে আই সার্জিয়ত বীর ব্যাপারে তো আই সার্জিয়তালান ব্যাপারে রসুল্লাহ সাহা বকরাজ প্রস্তাব দেন আউ বকরম বলেন ইয়া রসুল্লাহ আপনি আমার ভাই অর্থাৎ আপনি তো আমার সমবয়স্ক বলেন হ্যাঁ তুমি আমার ভাই এবং তোমার মেয়ে আমার স্ত্রী হওয়ার যোগ্য এতে কোন সমস্যা নেই এবং আউ বকর তালানু বিয়ে দেন তাকে আইসা রাজি তালানার সাথে রসদমের বিয়েটাও ওয়াহির ভিত্তিতে হয় ইন্টারেস্টিংলি আমরা এটা নিয়ে আইসা রানার বিয়ে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি যে যারা ইসলাম বিদ্বেষী এবং এই দুইটা বিয়ের ব্যাপারে অধিক পরিমাণ কথাবার্তা বলে তাদের প্রবলেমটা আসলে জায়নাবাজাকে রসুল্লাহ আসলামের বিয়ে এটাও না আর আইসা রাজিয়া তালানাকে অল্প বয়স্ক আইসা রাজি তালাকে বিয়ে এইটাও না তাদের সমস্যা আসলে আরো গভীর আরো গভীরে তারা আসলে রসুল্লাহাল্লাহ আসসালামকে নবী হিসাবেই গ্রহণ করে না যদি কেউ রসুল্লাহ সাল্লাহ আসলামকে নবী হিসাবে গ্রহণ করে হুকুম আসছেন হুকুম আমি যদি বলি যাচ্ছি ঠিক আছে রসুল্লাহ সাল আসলামের এই দুটা ইস্যু ছাড়া আর কোন ইস্যু ব্যাপারে সমস্যা আছে যদি এই ইস্যুগুলিকে সলভও করা যায় কোনোভাবে তারপরেও তাদের ইস্যু শেষ থাকবে না কারণ মূল সমস্যা হচ্ছে তারা আসলামকে নবী হিসাবে মেনে নিতে রাজি না এই জন্য তাদের প্রবলেম আসলে আরো গভীরে তাদের প্রবলেম হচ্ছে তারা আল্লাহ আল্লাহতালার একজন ব্যক্তিকে এমন একজন ব্যক্তিকে সিলেক্ট করেছেন আরো কারো কারো প্রবলেমটা আরো বেশি তারা আল্লাহ তালা বিশ্বাস করেন না তো তাদের থিওলজিক্যাল প্রবলেম থিওলজিক্যালস্ট্যান্ডিং এর প্রবলেম তো তাদের সাথে আসলে বিতর্ক এটা নিয়ে করার কোনো মানে হয় না বিতর্ক আসলে থিওলজিক্যাল যদি তারা আল্লাহকে মানে তো আল্লাহ নবীকে মানার ব্যাপারটা সেকেন্ড স্টেপ আর নবীকে মানলে তারপরে নবীর কার্যক্রমকে মানা ওটা তাদের তৃতীয় ধাপ তৃতীয় পর্যায়ে আসলে এইসব নিয়ে আর আলোচনা করার কোন রুমই নেই জায়গায় নেই আর আইসারাকে রসুল্লাহ সাল্লাম বিয়ে করা এটা আল্লাহ তাল নির্ধারণের অনেকগুলি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটা হচ্ছে রসুল্লাহ সাল্লামকে রসুল্লাহ আসলাম যখন কথা বলতেন সবাই খুব সাহস করে ওই কথার মাঝখানে মাঝখানে কোশ্চেন করতে পারতেন না অথচ আইসার তালাহা ছোট বয়স্ক ছিলেন এবং রসুল্লাহ আসলামের সাথে খুব বেশি ছিলেন যার ফলে রসুল্লাহ সালা আসলামকে যে কোনো রকমের কোশ্চেন করতে আইসারতালনা দ্বিধাবোধ করতেন না আইসারদা থেকে বর্ণিত একটা হাদিসা আসতে তিনি বলেন যে অন্যরা সবাই যখন সংকোচে থাকতেন আমরা জানি যে আমর আসার একটা বর্ণা হাদিসের বর্ণনা তিনি বলেন যে আমি রসুল্লা সাল্লাহ আসলামকে ভালোবাসার কারণে অধিক সম্মানের কারণে কখনো চোখের দিকে তাকে কথাই বলতে পারিনি নিচের দিকে তাকে কথা বলছি এখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো রসুল্লাহ সাল্লাহ আসলামের বর্ণনা দিতে আমি পারবো না রসুল আসলামের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ সরাসরি তাকানোটাই আদবের খিলাফ ছিল তাদের জন্য এত ভালোবাসা আউট অফ রেসপেক্ট তার থাকা তিনি না অথচ আইসার সাথে ঝগড়া করতেন রসুলকে প্রশ্ন করতেন এমন করতেন যেটাতে রসল আসলাম বিরক্ত না এবং জবাব দিতেন সেই জবাবগুলো এক দ্বিতীয় হচ্ছে রসুল্লাহ আসলামের স্ত্রীদের মধ্যে অন্যরা যত হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আহ আইসারতলাহনা প্রায় দুই প্লাস হাদিস বর্ণনা করেছেন এবং পাঁচজন ছয়জন শ্রেষ্ঠ হাদিস বর্ণাকারীদের মধ্যে তিনি তৃতীয় তৃতীয় স্থানের সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আবু হরতাল করেছেন দুই হাজার ছয়শ প্লাস তারপরে আনাস ইবন মালেক একই রকম কাছাকাছি তারপরে আহ চার নম্বর সরি আয়সা রাজি উত্তাল চার নম্বরে দুই সামথিং তো কেউ করে দেখেনা আবু হরারা কে বাদ দিলে বাকি সবার মধ্যে খুব বেশি কিন্তু ডিফারেন্স নাই আড়াই হাজার দুই হাজার দুই হাজার দুইশো তিনশো তো রসুলের ঘরের খবর দেনেওয়ালা এই আমাদের আইসারা যে পরিমাণ হাদিস বর্ণনা করেছেন এটার জন্য যে পরিমাণ মেধা দরকার তিনি সেই মেধার অধিকারী ছিলেন প্রখর মেধার অধিকারী ছিলেন ইসলামী ইতিহাসে ইসলামী যত ফেকার কিতাব লেখা হয়েছে সেরিয়ার উপরে ভিত্তি করে যত ফেকার কিতাব লেখা হয়েছে এমন একটা কিতাব দেখা সম্ভব না লেখা সম্ভব হয়নি যেখানে আইসার থেকে ব্যাপক পরিমাণ নেওয়া হয়নি। হাদিস তো নেওয়াই হয়েছে ওনার মতামত নেওয়া হয়নি এমন একটা ফেকার কিতাব বের করা যাবে না বরং অধিকাংশ ফেকার কিতাবের মধ্যে ওনার ব্যাপক ভূমিকা আছে ওনার বক্তব্যের তো এই পরিমাণ মেধা দুনিয়াতে ছিলেন চল্লিশ পঞ্চাশ বছর তিনি হায়াতের দুনিয়াতে ছিলেন এবং ইসলামের খেদমত করে গেছেন এবং এই সমস্ত হাদিসগুলি বর্ণনা করে গেছেন যেগুলি আমাদের জন্য জরুরি ছিল আজকে আমরা যত বর্ণনা এখন যত বর্ণনা করলাম এখনকার এখন বর্ণনা করা আমাদের শুরু থেকে এই পর্যন্ত আমরা আইসার আদি বিয়ের প্রসঙ্গ আসার আগেও অনেক হাদিস বর্ণনা করেছি যেখানে আইসার বর্ণিত বলে আমরা উচ্চারণ করেছি আর আয়সার নাম উচ্চারণ না করে রসুল্লাহাল্লামের জীবন বর্ণনা করাই মুশকিল সম্ভবই না অর্ধেকের বেশি রসুল্লাহলামের জীবন হারিয়ে যাবে এই এক বর্ণনা বর্ণনাকে যদি আমরা বাদ দিই তো এই মেধাকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করেছেন আসলে দুই ধরনের মানুষ ইসলামের ব্যাপারে যেগুলিকে কন্ট্রোভার্সি হিসেবে দেখে দুই ধরনের মানুষ আমরা দেখি এক হচ্ছে দুর্বল ইমানওয়ালা লোক তাদের ইমান দুর্বল হওয়ার কারণে ইনফরমেশন দেখে তারা সংশয়ের মধ্যে পড়ে যায় কোন একটা ইনফরমেশন ওইটাকে ওইটা জাস্টিফিকেশন না দেখে সংশয়ের মধ্যে পড়ে যায় এই ধরনের দুর্বল লোকদের উচিত হচ্ছে ওলামাকের আমার সংস্পর্শে থাকা ওলামাকামের লেখনীদের সংস্পর্শে থাকা লেখনীর সংস্পর্শে থাকা এইটার মাধ্যমে অর্থাৎ তাদের এলম কম এলম ডান করলে আল্লাহ তালা তাদের অস্বচ্ছতা দূর করে দিবেন ইমান বল একটু ইমানি অবস্থা থাকলে তাদের এই সমস্যা দূর হয়ে যাবে তাদের উচিত হচ্ছে এই সমস্ত প্রবলেম সামনে আসলে সঙ্গে সঙ্গে আলেমদের সাথে কথা বলা এবং কিতাবাদি থেকে সাহায্য নেওয়া নিয়ে সমস্যাগুলিকে সমাধান হয়ে যাওয়া এটা কোনো সমস্যাই না তাদের জন্য ইনশাআল্লা আর আরেক ধরনের লোক আছে যারা আসলে ইসলাম বিদ্বেষী আসলে ইসলামের কিছু সৌন্দর্য আছে যেগুলির ব্যাপারে ইসলামের দুশনভাবে জ্বলন পয়ের শিকার এরা কোনো যেমন রামাদানের ব্যাপারে দেখেন রামাদানের ব্যাপারে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা আছে যারা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে শত শত কোটি টাকা তারা খরচ করছে লক্ষ লক্ষ আহ সোলজারকে তারা ইসলামের পক্ষে যারা যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে ব্যবহার করছে তারাও তাদের প্রাসাদের মধ্যে রামাজান মাসে রমাজান মাসে ইফতার পার্টি দেয় এটা এটা করতে তাদের যে খুব ভালো লাগে তা না কিন্তু এইটা তাদের পলিটিক্যাল পজিশনকে ধরে রাখার জন্য বাধ্য তারা এটা করতে তাদের দেশে যে মুসলিম পপুলেশন আছে সেই পপুলেশনের ভোটগুলিকে তারা নিজের আয়ত্তে আনার জন্য এটা করতে তারা বাধ্য টনি প্লেয়ার তারপরে বোস তারপরে ওবামা বর্তমান ওবামা এবং এখন ক্যামেরন যারা আছে প্রত্যেকে এটা করছে এবং তারা ইসলামের পক্ষে যারা যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে ফাইট করা সত্ত্বেও এবং মুসলিমদের উপরে ব্যাপক পরিমাণ নির্যাতন করা সত্ত্বেও তারা ইসলামের পক্ষে কথা বলতে ইসলামের কোন একটা রিচুয়ালসে অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছে কেন কারণ তারা এটাকে এলিমিনেট করার সুযোগ নেই এরকমভাবে ইসলামের কিছু জিনিস আছে ব্যক্তিত্ব এগুলিকে এলিমিনেট করার কোন সুযোগ নেই সেই জন্য মানুষ যারা বিদ্বেষী ব্যাপকভাবে বিরুদ্ধে কথাবার্তা বলে এটাকে আক্রমণ করার চেষ্টা করে তো যারা ইসলাম বিদ্বেষী কাফে তাদেরকে লজিক্যাল এক্সপ্লেনেশন আপনি দিতে পারে। কিন্তু যারা যাদের হৃদয় সামান্যতম বিবেক আছে তারা এটা গ্রহণ করবে আর যাদের বিবেক নাই तरह एक जगह सुनबे अपन कथा अपने साथ ही तर्के पर जगह एक ही तर्क आबाद कर से जगह पराजित होगा तर्क आबाद कर बिुदे तफेशनल वेतन पर्यटन पाये अल्लाह तला के हिफाजत करु सोबानदी सुबानदी के, के अस्त फिर